سمعت رسول الله صلى الله عليه وسلم يقول لا صلاة بعد الصبح حتى تطلو الشمس ولا صلاة بعد العصر حتى تغيب الشمس متفقنا عليه. و مسلم لا صلاة بعد صلاة الفجر بس دي بان لار پا قوتكي دورير و قاتير بها يبون شاكولكي دهنباد جاني اما در دل प्रिय अनुष्ठान शुरू करते जाते सुनेलाजर सकाले नमज हो गलत अदा हो गो सलाद সূর্য উদিত হওয়া পর্যন্ত ফজর নামাজ কেউ আদা করেছে এর পরে আর কোন আসরের সালাতের পরে কোন সলাৎ আদা করতে পারবে না হাতিবাস সূর্য ডুবে যাওয়া পর্যন্ত তাহলে আমরা দুইটা নিষিদ্ধ সময় পেলাম একটা হলো কি ফজরের সালাতের পরে সূর্য উঠা পর্যন্ত কোনো নামাজ পড়া যাবে না নর্মাল কোনো নামাজ আর আশরের সালাতের পরে মাগরিব পর্যন্ত অন্য কোনো সালাদ সাধারণ নামাজ পড়া যাবে না তবে যে সমস্ত সালাদগুলি কারণের সঙ্গে সম্পৃক্ত রাতুল আসবাব যার কারণ রয়েছে ইসলেখারা কারণ হতে পারে ভুলে গেছিল কারণ হতে পারে সফরপর থেকে এসেছে কারণ হতে পারে যে কোনো কারণের সালাত যদি হয় কারণের সঙ্গে জড়িত কোনো ওর মধ্যে কারণ রয়ে গেছে তাহলে সেই সময় সেগুলি পড়া যাবে কি যাবে না এ ব্যাপারে পরবর্তীতে আমাদের আমরা আলোচনা করার চেষ্টা পাব। এ হানিস ইমাম বুখারি ও মুসলিম বর্ণনা করেছেন মুসলিমের শব্দে রয়েছে লা বাদা সালাতিল লাফাজর এখানে আছে কি সকালের সালাত নামাজ আর মুসলিমের শব্দে এসেছে شرا شري فجرر صلات اصلي صبح بولتے شقال صلات بولتے فجرر صلات بوجيه چه انو برنونا عمدر کچه سوئی سپست ہوئے گلو ارپور جا حدستی ستی ہو لو وَلَا هُ عَنْ اُقْبَتَ بِنِ آمِر رَضِيَ اللَّهُ تَعَلَى عَنْهُ سَلَاثُ سَعَاتٍ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ يَنْهَانَ حين تدو الشمس بازغة حتى ترتفع وحين يقوم قائم الظهيرة حتى تزول الشمس وحين تتضيف الشمس للغروب وله هو بلت امركاني مسلمي البرنا جي كان اقبا بن عامر تيك بني توهي چه اسه كاني اعطي جي تنتي شماي جي شماي الله نبي عليه الصلاة والسلام اما دركي كي قدتن؟ ادا كورتن، نشيد كورتن আর সেই তিন সময়ে আমাদের দাফন করতে নিষেধ করতেন সে তিনটি সময় কি যখন সূর্য তার কিরণ নিয়ে যখন উঠতে থাকে একটু উপরে উঠে না যাওয়া পর্যন্ত বিশ মিনিট পর্যন্ত সূর্য উঠা শুরু করা থেকে পনেরো বিশ মিনিট পর্যন্ত এই সময় তাতে আল্লাহনবী আমাদের সালাতালা করতে এবং মাইয়েতকে দাফন করতে নিষেধ করেছেন ও নায়ক আসাম আর যখন সূর্য ঠিক মাথার উপরে ঢলে না যাওয়া পর্যন্ত এই মোটামুটি দশ মিনিট সময় এই সময়টা তো তিনি নিষেধ করেছেন আমাদেরকে সালাত আদা করতে মিনিট। আর সূর্য যখন ডুবার জন্য প্রস্তুতি হয়ে যায় তাহলে এই তিনটি সময় সূর্য যখন উঠে সূর্য যখন ডু ডুবে আর সূর্য যখন মাথার উপরে থাকে এই তিন সময়ে আল্লাহর নবী আলিসাল্লাম সালাত আদা করতে এবং সেই সময়ে মাইতকে দাফন করতেও নিষেধ করেছেন মোট কথা তিনটি সময়ে আমরা সালাত করতে না আমরা আরো দুটি সময় আমরা পেয়েছে যে ফজর সালাতের পরে সূর্য উদিত পর্যন্ত কোনো নর্মাল নামাজ আদা করা যাবে না একইভাবে আসরের আদায় করার পরে সূর্য আগে কোনো কারণ ছাড়া কোনো নামাজ আদা করা যাবে না তবে যে সমস্ত সালাত কোন কারণের সঙ্গে সম্পৃক্ত এগুলি এই নিষিদ্ধ সময়েও পড়া যেতে পারে যেমন আল্লাহ নবী আলী সালাতাম বলেছেন কেউ যখন মসজিদে প্রবেশ করে যখনই প্রবেশ করে তখন দুই রাখার সালাদ আদানা করে যেন না বসে তাহলে একটা কারণ যে মসজিদে প্রবেশ করেছি আল্লাহ নবী আলাই যখন সফর থেকে আসতেন দুই রাখার সালাদ আদা করে তারপরে বাড়িতে প্রবেশ করতেন হতে তো পারে আসরের পরে হতেতো পারে ফজরের পরে হতে তো পারে ডুবছে এই সালাতগুলি আদা করা যাবে কেউ যদি একামাত হয়ে যায় পড়তে না পারে তাহলে এই দুই ডাকাত নামাজ সহিব হানিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ নবী কাছে সামনে একজন মানুষ ফজরের সালাত আদায়ের পরে দুই দাকা সালাত اداই করলে আল্লাহ নবী বললেন কিসের সালাত বলেন ফজরের সুন্নত আমি করতে পারি নাই আল্লাহর নবী নীরব থাকলেন এ দ্বারা প্রমাণিত হলো যে এই যে সালাত ادا করতে পারে নাই ফজরের আগে সুন্নত সেটা ফজরের ফরজ নামাজের পরেও ادا করতে পারবে যে হিজাস طاف بهذا البيت বলেছেন হে আব্দ যারা আল্লাহর ঘরের কাবা ঘরের দায়িত্বে ছিলেন এদেরকে লক্ষ আল্লাহ নবী বললেন আল্লাহর কাবা ঘর কাউকে তোমরা নিষেধ করবে না যেকোন আদা করতে চাইবে কেউ তো চাইবে তোমরা কাউকে নিষেধ করবে না এই হাদিসটি সই হাদিস এর দ্বারা বোঝা গেল যে এই যে সূর্য যখন উঠবে সূর্য যখন ডুববে এবং সূর্য যখন মাথার উপরে থাকবে এই নিষেধাজ্ঞা কাবা ঘরের পাশে গিয়ে বায়ুল্লাতে গিয়ে এই নিষেধাজ্ঞা আর থাকবে না তখন যে যেকোনো সময় মানুষ সালাত আদা করতে পারে তফ করতে পারে বরং তফকেও সালাত বলা হয়েছে কোনো কোনো হাদিসে এরপরে যা হাদিস যাহাদিস ইমাম পাঁচ জনে বর্ণনা করেছেন অর্থাৎ ইমাম আহমাদ বি হাম্বাল ইমাম নাসাই ইমাম আবুদাউদ্ তিরমিজি ইমিনাজা حدثتك إمام ترمجي إمام حبال صحيح بلتن وعن ابن عباس نضي الله تعالى عنه ما قال قال رسول الله صلى الله عليه وسلم الفجر فجران فجر يحرم الطعام و تحل فيه الصلاة وفجر تحرم فيه الصلاة أي صلاة الصبع و يحل فيه الطعام راه بن خزيم والحاكم وصححة عبدالله ابن عباس تكبر نتو ترم بلتن রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন ফজর দুইটি একটা ফজর যখন খানা খাওয়া হারাম হয়ে যায় এবং সালাদ আদায় করা হালাল হয়ে যায় অর্থাৎ ফজর যখন শুভেচ্ছা সাদেক হয়ে যায় ফজর সময় হয়ে যায় এই সময়টাতে আমাদের জন্য খাওয়া হারাম হয়ে যায় আর সালাদ আদায় করা হালাল হয়ে যায় অফাজুরন তাহর আর একটা ফজর হলো যখন সলাত আলাই করা হারাম অর্থাৎ তখনও ফজরের সময় শুরু হয় নাই যেটাকে শুভে কাজে বলা হয় মানে মনে হয় সকাল হয়েছে কিন্তু তখন সকাল হয় নাই অর্থাৎ সালাতের নাম সেখানে কিন্তু সেখানে খানা খাওয়া যায় এই জন্য আল্লাহ নবী আলিস্লামের যুগে দুইজন মহাজ্জেন ছিলেন একজন মোয়াজ্জেন আজান দিতেন ফজরের সালাতের জন্যে আর একজন মোয়াজ আজান দিতেন সেহরি খাওয়ার জন্যে তাহলে প্রথম আজানে শেহরি খাওয়া জায়জ আর সালাত পড়া চলবে না আর দ্বিতীয় আজানের পরে আর শেহরি খাওয়া যায় না সালাদ পড়া তখন জায়জ হয়ে যাবে এই দুইটি ফজর রয়েছে এই জন্য ভুল করে জন্য কেউ ফজরের সালাদ আগের যে ফজর যেখানে শেহরি খাওয়া যায় সালাত আদায় করা চলবে না সেখানে জন্য আদা না করে ফেলে এই হাদিসটি ইমাবিন হোজাইমা ইমামা হাকে বর্ণনা করেছেন এবং তারা দুইজনে সহিও বলেছেন হাকেমের বর্ণনায় জামের রাজন থেকে অনুরূপ হালিস হয়েছে এবং সেই বর্ণনায় এসেছে যেখানে খানা খাওয়া হারাম হয়ে যায় ফিল সেটা মধ্যে রেখা আর যেখানে খাওয়া যাবে সেটা কিন্তু বাগের লেজের মতো হয়ে উঠে তাহলে এটা একটা বোঝার পদ্ধতি আমাদেরকে জানে দেওয়া হয়েছে এটা লম্বা হয়ে আকাশের কিনার মধ্যে ফুটে উঠবে ফজর দুই প্রকার এটা আমরা জানতে পারলাম কোন করমে যেন আমরা যেখানে সালাদ আদায় করা নিশে ফজরের আদা করলে আদা হবে না সেখানে জন্য ভুল করে আমরা আদা না করি বরং ফজর হয়েছে আর যখন তখন যেন আমরা সেহরি খাওয়াতে ব্যস্ত না থাকি বরং আমরা বন্ধ করে দিই এরপরের হাদিস রাজি আল্লাহাম সালাত কে তার প্রথম সময়ে আদায় করা উত্তম এবাদত সালাতের আমরা জেনেছি একটা প্রথম সময় একটা মধ্যম সময় একটা শেষ সময় একটা এক সময় থেকে আরেক সময় একটা बे समय दुई घंटा तीन घंटा एक घंटा समयी आल्लामें उत्तम सलाद के तरह समय एक क्षेत्र एसार नामिर के कारण एसार नाम एसार साल देरी कर आल्लाबी आलिस तुस्सलम देवा समय सूची नाम समय अनुजी এরপরে সময়ের ব্যাপারে আরো হানিস আসছে তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিচ্ছে ততক্ষণ আপনারা আমাদের সঙ্গে থাকুন আসসালাম আলাইকুম ও রাহমতুল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته وعن ابن عباس نضي الله تعالى عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم الفجر فجران فجر يحرم الطعام و تحل فيه الصلاة وفجر تحرم فيه الصلاة أي صلاة الصبح و يحل فيه الطعام راه بن خزيمة الحاكم وصححة عبدالله بن عباس تكبر نتو তিনি বলেন রসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন ফজর দুইটি একটা ফজর যখন খানা খাওয়া হারাম হয়ে যায় এবং সালাদ আদায় করা হারাল হয়ে যায় অর্থাৎ ফজর যখন সুবে সাদেক হয়ে যায় ফজর সময় হয়ে যায় এই সময়টাতে আমাদের জন্যে খাওয়া হারাম হয়ে যায় আর সালাত আদায় করা হারাল হয়ে যায় অফাজুরন দাহরু মফিহ আর একটা ফজর হলো যখন সলাত আলাই করা হারাম অর্থাৎ তখন ফজরের সময় শুরু হয় নাই যেটাকে শুভে কাজে বলা হয় মানে মনে হয় সকাল হয়েছে কিন্তু তখন সকাল হয় নাই আর অর্থাৎ সলাত শুভ সকালের ফজরের নামাজ সেখানে পড়া চলে না কিন্তু সেখানে খানা খাওয়া যায় এই জন্য আল্লাহর নবী আলিয় সাল্লা যুগে দুইজন মোয়াজ্জেন ছিলেন একজন মোয়াজ্জেন আজান দিতেন ফজরের সালাতের জন্যে আর একজন মোয়াজ আজান দিতেন সেহেরি খাওয়ার জন্যে তাহলে প্রথম আজানে সেহেরি খাওয়া জায়জ আর সালাত পড়া চলবে না আর দ্বিতীয় আজানের পরে আর সেহরি খাওয়া যাবে না সালাত পড়া তখন জায়জ হয়ে যাবে এই দুইটি ফজর রয়েছে এই ভুল করে জন্য কেউ ফজরের সালাদ আগের যে ফজর যেখানে শেহরি খাওয়া যায় সালাত আদায় করা চলবে না সেখানে জন্য আদা না করে ফেলে এই হাদিসটি ইমাবিন খোজাইমা এবং হাকিম বর্ণনা করেছেন এবং তারা দুইজনে সহি বলেছেন হাকিমের বর্ণনায় জাবে থেকে অনুরূপ হালিস হয়েছে এবং সেই বর্ণনায় এসেছে যেখানে খানা খাওয়া হারাম হয়ে যায় আন্না মুস্তা ফিল উপুক সেটা উপুকের মধ্যে রেখা ফুটে ওঠে আর যেখানে খাওয়া যাবে সেটা কিন্তু বাগের লেজের মতো হয়ে উঠে তাহলে এটা একটা বোঝার পদ্ধতি আমাদেরকে জানে দেওয়া হয়েছে ওইটা লম্বা হয়ে আকাশের কিনারার মধ্যে ফুটে উঠবে ফজর দুই প্রকার এটা আমরা জানতে পারলাম কোন ক্রমে যেন আমরা যেখানে সালাদ আদায় করা নিশে ফজরের আদা করলে আদা হবে না সেখানে জন্য ভুল করে আমরা আদা না করি বরংরং ফে কনফার্ম হওয়ার পরে আমরা যেন আদা করি আর যখন ফজরের আজান হয়ে যাবে তখন যেন আমরা সেহরি খাওয়াতে ব্যাস না থাকি বরং আমরা বন্ধ করে দিই এরপরের হাদিস অনিবাসীন রাজি আল্লাহ তালকাল তিনি বলেন্লাম বলেছেন উত্তম আমল হচ্ছে তার প্রথম সময়ে আদায় করা উত্তম এবাদত সাল আমরা জেনেছি एक प्रथम समय मध्यम समय समय समय तीन घंटा समय हम सलाद के प्रथम समय आदाय तब एक एसार नामे कारण एसार नाम एसार सलाद उत्तम यह बंधुगण हम मन रखते যে আল্লাহর নবী আলিস্লাতামের দেওয়া যে সময়ে সূচি নামাজের ওই সময় অনুযায়ী প্রথম সময়ে সলাত আদায় করে নেওয়া এটাই হবে উত্তম আমরা জেনে বুঝে যেন্লা সাল্লামের আদায় যেভাবে করতেন সেটাকে বাদ দিয়ে আমরা দেরি করে যেন আদায় করার চেষ্টা না করি এক্ষেত্রে মনে রাখতে হবে যে মধ্যখানে বা শেষ প্রান্তে গিয়েও আদায় করা যায় তো রয়েছে তবে সুন্দর হলো প্রথম সময়ে আদায় করা এসার সলাম বর্ণা করেছেন এবং প্রসিদ্ধ ছয়টি কিতাব যেটাকে আমাদের প্রচলিত ভাষায় সিহা সিৎতা বলে সহীর বহু বচন আর সীত্তা মানে ছয় ছয়টি সহি কিতাব এই কথাটি কিন্তু মোটেই ঠিক নয় बर आर सही क्यों मात्रीता सोहि हाइन सोहे बी मुस्लिम सही कितबी चारहि हादेश अदिक अंश कई हदीस एमक जाल हादिस मध्य रही सब गा के सही बोले देा ये कथा बोला जे प्रसिद्ध कितब रही है আমরা বলবো এই সমস্ত সোনানের মধ্যে রয়েছে এক্ষেত্রে আমরা চারটি কিতাবকে সোনানুল আরবা আর দুইটি কিতাবকে সই হাইন বা সইহান আমরা বলবো সবগুলাকে ছয়টি সহি কিতাব বলা এটা কিন্তু ঠিক হবে না وعنى ابن عمر رضي الله تعالى عنهما أن رسول الله صلى الله عليه وسلم قال لا صلاة بعد الفجر إلا ستزدتين أخرجه الخمسة إلا النسائي الله نبي صلى الله عليه وسلم بلين فجر نمازي شماعي غيئي فجر دلقاء سننات بيترين أنه آر نمازي صلاةي تاي جده اپنى فجر غيئي جه مصد جماعت نمازي پرتين جابين ड़ीन पड़े डाय सुन्नत नमजी मानुषे बाड़ीते सलाद अदा कर फरौज सलादरिकेरौज सला मस्जिद गयाय करी एजीब एज बंधुगण हम रखते যে ফজরের সালাতের সময় হয়ে গেলে আর সময় বাকি রয়েছে তাহলে আপনি মসজিদে বসতে চাইলে দুইটা কারণত পড়ে বসবেন এটাই হলো সুন্নতের নিয়ম আর যদি সময় না থাকে অথবা আপনি মসজিদে ডাইরেক্ট গেলেন মসজিদে যাওয়ার পরে উজু করার পরে এবার অনেকে করে কি তাহুল আলাদা সালামের সুন্নত নয় এই জন্য সুন্নত বাড়িতে না পড়ে মুসলিদিজু পড়েন ডাইরেক্ট সুন্নত পড়বেন কারণ আল্লাহ নবী বলেন ফজরের সময় হয়ে গেলে অন্য আর কোন আব্দুল রাজাক মু আব্দুল রাজাকের মধ্যে যখন বর্ণনা করেছেন সেখানে আছে আর কোনো নামাজ পড়া যাবে না এই হাদিসে আরো সুস্পষ্ট হয়ে গেল ফজর হয়ে গেলে ফজরের দুই রকাত ছাড়া অন্য কোন সুন্নত যারা তাহাজুদ পড়েন तर पड़े तार शेष हो ग्यो बेतर पड़ते बुझे नाम सुन्न व्यतरी आदा करबनाल्लाह रबुल आलमीन के सला समयची सम्पर् आल्ला नबी थे विस्तारित हारिस द्वारा बुजतेम এবং টাইম টাইমে নামাজ পড়া উত্তম জাল্লাম এই আমলগুলি যেন আমরা করতে পারি আল্লাহ আমাদেরকে তৈ দান করেন আল্লাহ আলামিন আমাদের এই আমাদের আলোচনাকে কবুল করে নেন পরবর্তী পর্ব শোনার জন্যে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আলহামদুলিল্লাহ রবিনামুম ওয় রাহমতুল্লাহ ওবরাক